আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ আলহামদুলিল্লাহি রবিফিল মুহাম্মদিহিহুয় সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ইতিমধ্যে আমরা আদর্শ মুসলিম ব্যক্তি তার মহি আমরা বলি যে জেলালের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেই করণীয় দিকগুলো রয়েছে সেগুলো একটি একটি করে আমরা আলোচনা শুরু করেছি গত পর্বে যে পয়েন্টটি আমরা আলোচনা শুরু করেছি সেই পয়েন্টটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআনে কেরিমের তেলাওয়াত করবেন এবং কোরআনকে বুঝে উপলব্ধি করে কোরআন অনুযায়ী আমল করবেন কোরআনের অর্থ বুঝবেন কোরআনের মর্ম উপলব্ধি করবেন এই পর্যায়ে আমরা গত পর্বে অনেকগুলো পয়েন্ট কোরআন বোঝার ক্ষেত্রে এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট আমরা আলোচনা করেছি আপনারা জানেন গত পর্বে আমরা এই দৃষ্টি আকর্ষণ করেছি যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআনে করিমের হুকুকগুলো অধিকারগুলো যেগুলো আছে হকগুলো আছে সেই রাইটসগুলো সত্যিকারভাবে জেনে সেগুলোকে সত্যিকারভাবে বাস্তবায়ন করবে আর বাস্তবায়ন করার মাধ্যমে কোরআনে করিম কেয়ামত দিন তার জন্য উজ্জাত হবে তার পক্ষে সাক্ষ্য দেবে এবং তার পক্ষে যাবে আর যদি কোনো মুসলিম ব্যক্তি কোরআন এই হুকুকগুলো অধিকারগুলো সত্যিকারভাবে উপলব্ধি করতে না পারেন এবং সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন না করেন তাহলে কোরআনকে এমন তিন তার বিপক্ষে যাবে কোরআন তার স্বপক্ষে সাক্ষ্য দেবে না একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনে করিম খেত আল্লা ল এমন একটি দৃঢ় মজবুত হাতল হিসেবে গ্রহণ করবে রশির মতো গ্রহণ করবে যেটি কখনও তার থেকে বিচ্ছিন্ন হবে না কখনও তার কাছ থেকে ছিন্ন হবে না কেটে যাবে না অর্থাৎ এই কোরআনকে যখন সে ধারণ করবে এটি তার জন্য এমন একটি হাতল হবে এমন একটি অবলম্বন হবে যে অবলম্বনটুকু হবে সত্যিকারভাবে তার জন্য একেবারেই আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক তৈরি করার একমাত্র উপায় এবং সেটি তার কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হবে না তার কাছ থেকে কখনো ছিন্ন হবে না আমরা দেখি এটাই রসুলাল্লাহ সাল্লা সের হাদিসের মধ্যে এসেছে হাদিসটি বর্ণনা করেছেন আবু সুরাই আল খোজাই রদি আল্লাহ তাল আহু আবু সরাই আল খোজাই রদি আল্লাহ তালু বলেন হল খরাজা আলী নাসুল্লাহ সাল্লাহসাল্লাম রসুল্লা সাল্লাম একদিন আমাদের কাছে আসলেন ফাকাল তিনি বললেন অ্যাশিরু ও শিরু তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমরা সুসম্বাদ গ্রহণ করো রসুল্লাহ সাল্লা ইসলাম তাদেরকে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য রসুলুল্লাহ সাল্লা ইসলামের তিনি বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো একবার নয় দুইবার রসুল্লাহাম বললেন তোমরা সুসম্বাদ গ্রহণ করো তারপর রসুলাল্লাহ সাল্লা করলেন সাক্ষ্য দাও না এবং আমি আল্লাহ রবিনের রসুল মেসেঞ্জর এটাকে তোমরা সাক্ষ্য দাও না সাহাবিরা উত্তরে বললেন হে আল্লাহ রসুল সাল্লাম হা আমরা তো এটি সাক্ষ্য দেই ہمارے ایک سیار کرنے چیزیں اللہ رب اللہ علام ایک مطلب مدد یہ بارے تین چار نہیں آر আপনি رب ال پک گوٹ مانو گوشت اللہ رب السول ہوں پیر اپنی اللہ رسول قال تر پر رسول اللہ رسولم بلین قرآن যে قرآن اللہ رب المین আমার উপর অতীর্ণ করেছেন এই কোরআন সেবুন এটি হচ্ছে তোমাদের জন্য একটি রশির মতো তোমাদের সাথে বন্ধন তৈরি করার জন্য তোমাদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য এটি হচ্ছে রশি একটি রশির মতো তরাফু হুবিল্লাহ একটি দিক এর একটি প্রান্ত এই রশিয়ার আল্লাহ রাবুল আলমীর হাতে রয়েছে ওয় তরাফু হুবিকুম এর আরেকটি প্রান্ত বা আরেকটি দিক তোমাদের হাতে রয়েছে ফেতে সুতরাং তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো শক্তিশালীভাবে ধরো কোরআনকে তোমরা গ্রহণ করো তোমরা কখনো বদভ্রষ্ট হবে না তোমরা কখনো বদভ্রষ্ট হবে না এবং তোমরা এই কোরআনকে সত্যিকারভাবে আঁকড়ে ধরার পর তোমরা কখনো ধ্বংস হবে না হাদিসটি ইবনহবান বুস্তির রহমতুল্লাই তা শহীদে বর্ণনা করেছেন হাদিস নম্বর একশো ইমাম তোমার আী বির আলাই তার মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর চারশো একানব্বই বৈহাকি রহমতুল্লাহ আলাই তার সহবুল ইমানে বর্ণনা করেছেন হাদিস নম্বর দুইশো একুশ অধিকাংশ হাহুল বলেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা থেকে কয়েকটি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি সেটা আমরা প্রসঙ্গত উল্লেখ করে দিতে চাই প্রথম শিক্ষা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম কোরআন আল্লাহ রব্বুল আলমীর সাথে বান্দার্জি সম্পর্ক রয়েছে এই সম্পর্কের জন্য একটি মাধ্যম বা একটি উপায় হিসেবে উল্লেখ করেছেন এবং এভাবে রেসুল্লাহ্লা ইসলাম বিষয়টিকে আমাদের সামনে তুলে ধরেছেন যে একজন বান্ধা যখন কোরআনকে গ্রহণ করবে সে এক দিক থেকে কোরআনকে ধারণ করলো অপর দিক থেকে আল্লাহরাবুল আলমীর হাতে এই কোরআনের রসিটি রয়েছে অর্থাৎ তার সাথে আল্লাহ রবগুল আলমের সাথে সরাসরি সম্পর্কের দিকটি রেসুল্লাহাম ইঙ্গিত করলেন এরপর যে বিষয়টি রেসুলুল্লাহ আলী সাল্লাম ইহাদিসের মধ্যে ইঙ্গিত করলেন সেটি হচ্ছে আল্লাহর বান্দা যদি কোরআনকে সত্যিকারভাবে আঁকড়ে ধরে কোরআনকে গ্রহণ করে তাহলে কখনো সে ধ্বংস হবে না কখনো পদভ্রষ্ট হবে না তাই পদভ্রষ্টতা থেকে যদি কোনো ব্যক্তি নিজেকে মুক্ত করতে চায় কোনো ব্যক্তি যদি ধ্বংস থেকে সত্যিকার অর্থে নিজেকে মুক্ত রাখতে চায় তাহলে তাকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে কোর আনের বিধানকে আঁকড়ে ধরতে হবে কোর আনের সাথে নিজের সম্পর্ককে নিবিড় করতে হবে এটাই রসুল উল্লাহ সাল্লাহ উলিয় এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিন নম্বর যে পয়েন্টিরসুল আল্লাহ স্লু জানিয়েছেন সেটি হল এই আল্লাহ সুবাহানুয়া তালা মূলত এই কোরআনের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন এই হাদিস থেকে আমরা এটাও বুঝতে পেরেছি তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যখন কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের অর্থ মর্ম উপলব্ধি করার মাধ্যমে কোরআনের আমল করার মাধ্যমে তখন সে ব্যক্তি কোরআনকে এমন একটি মজবুত হাতল হিসেবে গ্রহণ করবে এমন একটি মজবুত ধারণ হিসেবে গ্রহণ করবে যে এই কোরআনকে যখন সে ধারণ করবে তাহলে এই কোরআন সত্যিকারভাবে তাকে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ককে নিবিড় করার জন্য সহায়তা করবে এবং তার জন্য এমন একটি রশি হবে এমন একটি অবলম্বন হবে যেটি কখনো তার কাছ থেকে ছিন্ন হবে না যেটি কখনও তার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না বরং সব সময় তাকে সহায়তা করবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ককে নিবিড় করার জন্য তাই এহাদিস থেকে আমরা এই বিষয়টি পরিপূর্ণরূপে উপলব্ধি করতে পারলাম যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এটি হচ্ছে একটা শক্তিশালী মজবুত হাতল বা মজবুত ধারক যার মাধ্যমে একজন ব্যক্তি কোরআন এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করতে পারে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক নিবিড় ও মজবুত করতে পারে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা কোরআন থেলাওয়াত করবেন কোরআনের স্টাডি করবেন এই নয় যে দুনিয়ার বৃত্তি করার জন্য অথবা পার্থিব সুযোগ সুবিধা লাভ করার জন্য বরং তিনি কোরআন পড়বেন আল্লাহ রব্গুল আলমিনের সন্তুষ্টির জন্য কোরআনের মাধ্যমে নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য কোরআনের দিক নির্দেশনা অনুসরণ করার জন্য তাই আদর্শ মুসলিম ব্যক্তি কখনও কোরআন পড়বে না দুনিয়া লাভ করার জন্য দুনিয়া ভৃত্তি করার জন্য অথবা দুনিয়ার কোনো পার্থিব সুযোগ সুবিধা লাভ করার জন্য এটি রাসুল উল্লাহ সাল্লাহ ইউসলাম স্পষ্ট করে দিয়েছেন যাতে করে আমরা কখনো কোরআনের মাধ্যমে দুনিয়া লাভ করার চেষ্টা না করি আমরা অনেককে লক্ষ্য করি তিনি কোরআন তেলাবাতের মাধ্যমে দুনিয়ার কোনো মানে পার্থিব কিছু সুযোগ সুবিধা লাভ করার জন্য চেষ্টা করেন বিশেষ করে কিছু সংখ্যক আমাদের বন্ধু হাফেজ ভাই আছেন যারা কোরআন কালিমের ছবি না আদায় করে থাকেন শুধুমাত্র কোরআন তেলাবাতের মাধ্যমে কিছু আর্থিক সুযোগ সুবিধা লাভ করার জন্য অবশ্য সবাই এমনটি করেন না কিন্তু যারা করে থাকেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো কোরআন এই জন্য তেলাবাত করবেন না কোরআন এই জন্য পাঠ করবেন না যে কোরআনের মাধ্যমে আপনি দুনিয়াবৃত্তি করবেন কোরআনের মাধ্যমে আপনি দুনিয়ার যে সুযোগ সুবিধা রয়েছে পার্থিব সুযোগ সুবিধা লাভ করার জন্য চেষ্টা করবেন বরং কোরআন আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য তেলাওয়াত করতে বলা হয়েছে আমাদেরকে কোরআনের মাধ্যমে তা আব্বুদ আল্লাহ রাবুল আলমিনের বাদতকে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে তাই আমরা যখন কোরআন তেলাওয়াত করব আল্লাহ সুবাহ তালায় তাব্বুদের জন্য তার এই করার জন্য কোরআন তেলাওয়াত করব। এই জন্য তেলাওয়াত করব না যে কোরআনের মাধ্যমে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা করব। সেটাই রসুলাল্লাহ্লাসালাম হাদিসের মধ্যে এইভাবে এসেছে খারজা আলিনী রসুল্লিউম একদিন রসুল্লাহ সাল্লাম আমাদের কাছে আসলেন রসুলাল্লাহাম একদিন আমাদের কাছে আসলেন ওয়েন কোরআন আমরা কোরআন পড়তেছিলাম যে আমরা বসে আছি আমরা কুরআন তেলাবাদ করতেছি কোরআন পড়তেছি এমনি একটি মুহূর্তে রসুল হুলা উলি আমাদের কাছে আসলেন আমরা যখন কোরআনতেলাবাদ করতেছিলাম রসুল্লাহাম আমাদেরকে বললেন জাবির আবনী আব্দলাতাল বলেন আমরা কোরআন তেলাবাদ করতেছি ওয়া ফিন আবী ইউআাল আজামি আমাদের মধ্যে আরবিও আছে আজমিও আছে আমরা সবাই মিলে বসে বসে কোরআন তেলাবাদ করতেছি এখানে দিক নির্দেশনা করতেছিলেন সাহাবি জাবির ইবনি এদিকে যে সবাই আমরা কোরআনতেলাবাদ করি শুধু আরবিদের জন্য কোরআন তেলাবাদ নয় অথবা শুধু আজমিদের জন্য কোরআন নয় বরং আমাদের মধ্যে আরবি ছিল আজমিও ছিল যারা আরবি বুঝতো ভাষার পণ্ডিত ছিল আরবি ভাষার জ্ঞানী ছিল যারা আরবি ভাষাবিদ ছিল সবাই কোরআন তেলাবাদ করেছে فهذا كانت عربي باشا جانتنا ترى قرآن تلاوات كوتو فقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا تمر قرآن تلاوات كرو فكل حسن فهذا كانت ترى الفترة أكبر من قرآن تلاوات كرو و سياجي واقوام وارسل أي من المثال جميعا يقيمونه قرآن تلاوات كرة قرآن ترى تراوات كورآن كما يقام القدح حيث أن يكون هناك جن بكتة تار باترو যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকতো যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে জাহাঙ্গীর <world>. <in -season> <dos> <talking> <wh cockpit noise. sprout> इतिबृत्ति विश्वमयर क्रम विकास मंगलवार और शनिवार रत आठ टे पुन सम्प्रचार सकाल साढ़े छंग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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ন আমরা আলোচনা করতেছিলাম বলেন রসুলাম বলছেন তোমরা কোরআন তিলাওয়াজ করো কারণ এই তোমাদের এই তিলওয়াতটুকু অত্যন্ত ভালো কাজ উত্তম কাজ সুতরাং তোমরা কোরআন তেলাবাদ করো অচিরেই এমন এক সময় আসবে যখন মানুষ বেরিয়ে আসবে একদল লোক এমনভাবে বেরিয়ে আসবে যারা কোরআনে করিমকে পাত্রের মতো দুনিয়া হাসিল করার জন্য পার্থিব সুযোগ সুবিধা লাভ করার জন্য কোরআনে করিমকে তারা ব্যবহার করবে ইয়ে তা আজ্জালু নাহু স্লাহ আসলাম বলেন ইয়ে তা নাহু তারা কোরআন দিয়ে নগদ ইনকাম করার জন্য চেষ্টা করবে ওলা ইয়ে তা আজ্জালু নাহু এবং পরবর্তীর জন্য তারা কিছুই রাখবে না আখরাতের জন্য তারা কিছুই রাখবে না পরবর্তী সময়ে তাদের এই কোরআনের মাধ্যমে কিছু অর্জন করার থাকবে না শুধুমাত্র পার্থিব সুযোগ সুবিধা নগদ সুযোগ সুবিধা যা আছে সেই নগদ সুযোগ সুবিধা লাভ করার জন্য তারা কোরআন থিরাওয়াত করবে হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ্দাসনারের মধ্যে হাদিস নম্বর আটশো তিন আহমেদ রহমুর রহমতুল্লাহ তার মোস্তাদ মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর চোদ্দো হাজার আটশো আটানব্বই এবং শহাবুল ইমানি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুই এবং অধিকাংশ হালুদ্ তাহিব মাহাকি গুলাম কালাম হাদিসের সনদকে হাসান বলেছেন আমরা হাদিস সনদকে হাসান দেখেছি তাই এই হাদিস থেকে ওইটা আমাদের কাছে স্পষ্ট হল যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি দুনিয়া দুনিয়াবৃত্তি করার জন্য দুনিয়ার সুযোগ সুবিধা লাভ করার জন্য দুনিয়ার ইনকামের জন্য তিনি কোরআনে কেরিম তেলাবাত করবেন না বরং কোরআনের তেলাবাতকে তিনি অগ্রাধিকার দেবেন আল্লাহ হাবুল আলমের সন্তুষ্টির জন্য কোরআনের স্টাডিকে তিনি আল্লাহ হাব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন অনুযায়ী আমল করার জন্য সেটাকে প্রাধান্য দেবেন গুরুত্ব দেবেন এবং সেই কথাটি রাহ সাল্লাহ উলিস ইসলাম জানিয়ে দিয়ে গেছেন যে একসময় কিছু সংখ্যক লোক আসবে যারা কোরআনকে কায়েম করবে কোরআনকে যারা পেশ করবে কালকে পাত্রের মতো ভিক্ষুকের পাত্রের মতো যে ভিক্ষাবৃত্তি করার জন্য একটা পাত্র দিয়ে বলে যে আমাকে কিছু দেন কিছু চাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য নগদ কিছু তাকে দেওয়ার জন্য তারা এই কোরআন দিয়ে সেভাবে ইনকাম করার চেষ্টা করবে যেটি রাসুল্লাহ সাল্লাহ ইসলাম অত্যন্ত খারাপ কাজ হিসেবে করেছেন এবং রাসুলুল্লাহ সাল্লা ইসলাম সাহাবিদেরকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন সুপ্রিয় দর্শক বায়ু বোনারা প্রসঙ্গত একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেই হয় সেটি হচ্ছে আমরা দেখি আমাদের সমাজে একদম লোক কোরআন তেলাবাদ করে তারা নগদ পয়সা নিয়ে যান এবং কোরআনের খতম করেন বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কোরআনে করিমের খতম করে থাকেন তাদের এই কোরআন খতমের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দুনিয়ার মতলব হাসিল করার জন্য পার্থিব কিছু সুযোগ সুবিধা লাভ করার জন্য আপনাকে একটু লক্ষ্য করেছেন নসরুল্লাহ এই হাদিসটি নসরুল্লাহ সাল্লাহ আসলাম হাদিসের মধ্যে যেভাবে বলেছেন তা থেকে স্পষ্ট আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এই কাজটুকু আসলে গর্হিত কাজ এই কাজটুকু পছন্দনীয় কাজ নয় এইভাবে দশজন পনেরো জন বিশজন অথবা পাঁচজন আলেম একত্রিত হয় কোরআন তেলাবাদ করে তাদেরকে টাকা দেওয়া হবে তারা কোরআনের বিনিময়ে টাকা নিয়ে চলে যাবেন এটি কোরআন খতম বলা হয়ে থাকে এবং এই কোরআন খতমের যে গড্ডালিকা মানে প্রবাহে চলছে আমাদের সমাজের মধ্যে যে এই পদ্ধতি চালু হয়েছে এই পদ্ধতি মূলত রেসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদেরকে যে পদ্ধতি নিষেধ করেছেন তব মধ্যে অন্তর্ভুক্ত তাই এ ধরনের কাজ করা উচিত নয় আলিমুলামাদেরকে বিনয়ের সাথে আমি অনুরোধ করব যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুমাহ তালা মাকিবের জন্য উপার্জনের জন্য আমাদের অনেক পথ খুলে দিয়েছেন উপার্জনের আমাদের অসংখ্য মত রয়েছে আমরা যারা নিজেদের এই পার্থিব জীবনকে সুন্দর করতে চাই পার্থিব জীবনে স্বাবলম্বী হতে চাই এবং সমৃদ্ধ হতে চাই অর্থনৈতিক দিক থেকে একটু হতে চাই তাদের জন্য আলহামদুলিল্লাহ ব্যবসায় সুযোগ রয়েছে তাদের জন্য চাকরির সুযোগ রয়েছে তাদের জন্য কত কিছুই না আল্লাহ মানব ও তারা উমুক্ত করে দিয়েছেন এই পৃথিবীটাকেই উমুক্ত করে দেওয়া হয়েছে তার জন্য পৃথিবীর সর্বত্র সে যেভাবে খুশি সেভাবে হালালভাবে উপার্জন করতে কোন নিষেধাজ্ঞা নেই কোন ধরনের আলদার আব্বুলামিনের পক্ষ থেকে অথবা তারা সুলের পক্ষ থেকে কোন ধরনের নিষিদ্ধ কোনো বক্তব্য নেই সে হালালভাবে ইনকাম করতে পারে কিন্তু এমন কোনো পন্থা পদ্ধতি একজন আদর্শ মুসলিম ব্যক্তির জন্য উচিত নয় গ্রহণ করবে তিনি যেই পদ্ধতির মাধ্যমে তিনি মনে হচ্ছে যেন কোরআনকে বিক্রি করছেন মনে হচ্ছে যেন কোরআনে বিনিময়ে গ্রহণ করছেন মনে হচ্ছে যেন তিনি কোরআনের মাধ্যমেই নিজের জীবিকা নির্বাহ করার জন্য চেষ্টা করছেন যেটি রসুল্লাহ সাল্লাম এবং তার সাহাবিরা কেউ করেননি এটি সাহাবিদের আমলের মাধ্যমে প্রমাণিত হয়নি সাহাবিরাই কাজটি করেননি যদিও কোরআন তেলাওয়াত করে কোরআনে ঝাড়পুক করে কিছু নেওয়ার বিষয়টি নিয়ে ওলামায় কলামের এখতালাব মতবারধ্য করাইছে বিশুদ্ধ অভিমত হচ্ছে যাহাদিসটি সাব্যস্ত হয়েছে শৈব হারিয়ের মধ্যে সেটি হচ্ছে কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঝাঁটফুঁক করে থাকে তার ওই ঝাঁটফুঁকের কারণে মূলত তিনি কোরআনের বিনিময় গ্রহণ করতে পারবেন যেহেতু সে এর মাধ্যমে একজন লোকের উপকার করেছে যেই উপকারের কারণে তার বিনিময় গ্রহণ করা তার জন্য বৈধ হয়েছে কিন্তু শুধুমাত্র তা অদ্ভুতের জন্য শুধুমাত্র ওই বাদ্যতের জন্য কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে থাকে যেটি নিছক তেলাওয়াতের উদ্দেশ্য হচ্ছে তা আল্লাহ রবুল আলমীর বাদত করা আল্লাহর আবুল আলামীর সন্তুষ্টি অর্জন করা যদি এমন উদ্দেশ্য হয় থাকে তাহলে এই তা আব্বুদের কারণে যদি কোরআনতেলা আবাদ করা হয় থাকে প্রায় সমস্ত ওলামায় কলাম রক্ষ্যমতে এই ক্ষেত্রে কোনো অবস্থায় বিনিময় গ্রহণ করা উচিত নয় আর কিভাবে আমি মানে বিনিময় গ্রহণ করব এ বাদতের বিনিময়ে বিনিময় গ্রহণ করব সেটা কখনও হতে পারে না একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়টি বিবেচনা করবেন ইনশাআল্লাহ তালা আমি আমাদের ওই সমস্ত বন্ধুদেরকেও অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব বিষয়টি বিবেচনা করুন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম কোরআনকে এভাবে তিলাবাত করে বিক্রি করার অনুমোদন আমাদেরকে দেননি তাই এই ছাড়াও আমাদের ইনকামের আলহামদুলিল্লাহ ব্যবস্থা তো আছে তাই আমরা এই পথে দাবিতে হব না এদিকে দাবিতে হব না যেটি জাবির বর্ণিত এই সহি হাদিসের মধ্যে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি রসুল্লাহ সাল্লা ইসলামী হাদিসকে উপলব্ধি করবেন নিজের জীবনে উপলব্ধি করে সেটাকে সত্যিকারভাবে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন তিনি কোরআনে খেরিমকে আল্লাহ হরবুল আলমিনের জিক্ষ হিসেবে গ্রহণ করবেন যেহেতু আদর্শ মুসলিমের প্রকৃত জিকির হচ্ছে কোরআনুল খেরিম তাই কোরআনটাকেই তার প্রকৃত জিক্ষের প্রকৃত আল্লাহ রব্বুল আলমিনের স্মরণের উপায় এবং মাধ্যম হিসেবে তিনি গ্রহণ করবেন আমরা দেখি যে অনেকেই মনে করেন যে অনেক উত্তম উত্তম জিকির আমরা আবিষ্কার করেছি বিভিন্ন তরিকার মাধ্যমে বিশেষ করে আমাদের সমাজের মধ্যে প্রচলিত একশো ছাব্বিশটি তরিকা রয়েছে যেই তরিকাগুলো সমাজের মানুষদেরকে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক অথবা আত্মিক অথবা নৈতিক প্রশিক্ষণের দিকে মানুষদেরকে বিভিন্ন দিক নির্দেশনা করে থাকে এই দিক নির্দেশনা ক্ষেত্রে আমরা যা লক্ষ্য করে এসেছি যে অনেক তরিকাই আছে যেগুলো রাসুল উল্লাহ সুন্নার অনুসরণের বাইরে তাদের হাহেস অনুযায়ী তাদের ইচ্ছা অনুযায়ী তারা মানে আত্মশুদ্ধির জন্য আত্মিক পরিবর্তনের জন্য অথবা আত্মিক সমৃদ্ধির জন্য তারা বিভিন্ন ধরনের চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে অথচ তাদের সবচেয়ে বড় জিকির সবচেয়ে উত্তম জিকির যে জিকির টুকর সুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন সেই উত্তম জিকির যেই কোরআনকে আল্লাহ সুবাহন তালা অবতীর্ণই করেছেন জিকির হিসেবে ইন্না দেখাফেদ আল্লাহ সুবাহন তাল্লাহিজির নয় নম্বর রাতের মধ্যে বলেছেন ইন্না দেখ আমরা জিকিরকে অবতীর্ণ করেছি এই জিকির হচ্ছে আল কোরআন এটি জিকির ওইন আলাহুল্লাহাকে দুন এবং এর সংরক্ষণকারী হচ্ছে আমরা আমি এই কিতাবের সংরক্ষণকারী তাই আল্লাহ সুমাহ তালা এই কোরআনকে অবতীর্ণ করেছেন এই জিকিরকে অবতীর্ণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন যাতে করে আমরা কোরআনকে জিকির হিসেবে গ্রহণ করতে পারি কোরআন আমাদের জন্য উত্তম জিকের কিন্তু আমরা বিভিন্ন ধরনের জিকির নিজেরা আবিষ্কার করে নিয়েছি যেটি কোরআন অথবা হাদিসের মধ্যে আসেনি অথবা উত্তম জিকিরকে আমরা পরিহার করে থাকি আদর্শ মুসলিম ব্যক্তি তিনি তার জন্য উত্তম জিকির কোরআনকে গ্রহণ করবেন এবং জিকির হিসেবে কোরআনকে কখনো বর্জন করবেন না ইদে রাসূলুল্লাহ الله আলাইহি ওয়াসাল্লাম হাদি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন அன்ன রাজুলান জাআহু তিনি বলেন এক ব্যক্তি তার কাছে এসে তাকে বলল যে আউশিনি আমাকে কিছু উপদেশ দিন আমাকে কিছু ওসিয়ত করুন ফকাল তিনি বলেন যে এমন একটি বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করলে এমন একটি বিষয় নিয়ে আমার কাছে জানতে চাইলে যে বিষয়ে আমি রসুল্লাহ সাল আলিউসাল্লামকে প্রশ্ন করেছি যে বিষয় আমি কাছে জানতে চেয়েছি মিন কাবলিকা তোমার আগে তারপর তিনি বললেন ও সি ক্যা বেতাকাল তোমাকে ওসিয়ত করছি তোমাকে উপদেশ দিচ্ছি বেতাকওয়াল আল্লাহ রব্বুল আলমিনের তাকুয়া অবলম্বন করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের ভীতি অর্জন করার জন্য আল্লাহ রাবুল আলমিনের নির্দেশের অনুসরণ এবং নিষেধকে পরিহার করার জন্য তাকুয়া অবলম্বন করার জন্য তাকুয়ার মূল কথা হচ্ছে তুমি তোমার মাঝে এবং আল্লাহ রব্বুল আলমিনের আজাবের মাঝে এই দুইয়ের মাঝে বেকায়া একটা অন্তরায় তৈরি করবে একটা প্রতিবন্ধক তৈরি করবে আল্লাহ রব্বুল আলমীর বাদতগুলো পালনের মাধ্যমে নির্দেশগুলো অনুসরণ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীর নিষিদ্ধ কাজগুলো পরিহার করার মাধ্যমে হারাম কাজ থেকে গর্হিত কাজ থেকে নিজেকে দূরে রাখার মাধ্যম। এটি হচ্ছে তাকওয়া তিনি বলেন ও সি আল্লাহ তোমাকে আল্লাহ রব্বুল আলমীর তাকোয়ার উপদেশ দিচ্ছি সেই কারণ কি কারণ হচ্ছে এটাই এজন্য শাহ ইন্সুকুল্লিস এই তাকুয়া হচ্ছে সব কিছুর মূল সব কিছুর বাথা মাথা যদি না থাকে তাহলে কোন বস্তুর কোন মূল্য নেই যেই কোনো বস্তুই তুমি চিন্তা করো না কেন তোমার জীবনে যেই কোন কাজেই তুমি চিন্তা করো না কেন তোমার জীবনে প্রত্যেকটি কাজের জন্য প্রত্যেকটি বস্তুর জন্য মাথা হচ্ছে তোমার এই তাকুয়া যদি তাকুয়া না থাকে তাহলে তোমার কাজটি সত্যিকার কাজ হলো না কাজের মূল্য লাভ করতে পারলো না তাই তিনি বলেন লাভ করতে পারে তাই তাকুয়া হচ্ছে মাথা এরপরে তিনি বলেন এরপরে তোমাকে উপদেশ দিচ্ছি তুমি যে হাদে অংশগ্রহণ করবে জেহাদ তোমার জন্য অপরিহার্য করে নিবে কারণ রহবান ইসলাম কারণ জেহাদ হচ্ছে ইসলামের বৈরাগ্যবাদ ইসলামের বৈরাগ্যতা ইসলাম বৈরাগ্যবাদকে অনুমোদন দেয়নি কিন্তু ইসলাম জেহাদের মাধ্যমে এই বৈরাগ্যতার যে শূন্যতা রয়েছে বা যে অপরিপূর্ণতা রয়েছে সেটাকে পরিপূর্ণ করেছে সুতরাং ইসলামের মধ্যে মূলত রহবান ইয়ত হচ্ছে আল্লা মুখিদা হচ্ছে সেটা হল আল জিহাদিল্লা আল্লাহর আস্তায় জিহাদ করা সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে এখানে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করবো আগামী পর্বে আপনাদেরকে বাবু ইনশাল্লাহ এই প্রত্যাশায় এখানে শেষ করছি ও আফরদা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি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 GB49-ARAY-3-000-8-0-8-8-3-2-3-0-8 SORT CODE CODE SWIFT BIC शून्य शून्य आठ तीन सुफ्टीआईसी जि टा पाठ मेल कर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 জীবনের সকল ক্ষেত্রে রসল্লাহ সাল আলিউলামের সুন্নাতে অভ্ভাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करारोन सोन्नाथ वास्तवय देख से सोन्ना आज रे आठ टे पुन सम्प्रचार सकाल सारे टेष्टिंगल्षा